আনাস ইবনু মালিক রজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে একবার আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম ঘোড়ায় সওয়ার হন অতপর তিনি তা হতে পড়ে যান এতে তার ডান পাশে একটু আঘাত লাগে তিনি কোনো এক ওয়াক্তের সালাত বসে আদায় করছিলেন আমরাও তার পেছনে বসে সালাত আদায় করলাম সালাত শেষ করার পর তিনি বললেন ইমাম নির্ধারণী করা হয় তার ইক্তিদা করার জন্য কাজেই ইমাম যখন দাঁড়িয়ে সালাত আদায় করে তখন তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে সে যখন রুকু করে থাকে তখন তোমরাও রুকু করবে সে যখন উঠে তোমরা উঠবে আর সে যখন সামি হলিমান হামিদাহ বলে তখন তোমরা রব্বানা ওয়াল্লা হামদ বলবে আর সে যখন বসে সালাত আদায় করে তখন তোমরা সবাই বসে সালাত আদায় করবে আবু আবদুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লা আলাহি বলেন হুমায়ুদি রহমতুল্লাহ আলাহি বলেছেন যে যখন ইমাম বসে সালাত আদায় করে তখন তোমরাও বসে সালাত আদায় করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর এ নির্দেশ ছিল পূর্বে অসুস্থ অসুস্থকালীন অতপর তিনি বসে সালাত আদায় করেন এবং সাহাবিগণ তার পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন কিন্তু তিনি তাদের বসতে নির্দেশ দেননি আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর আমলের মধ্যে সর্বশেষ আমলই গ্রহণ করতে হবে